পরিবেশিত হবে পৃথিবীর ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা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 মদিনাকে স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করতে রসুল দুই বছর তিনি তাদের কাছে পাঠিয়েছিলেন। দ্বিতীয় আকাবায় তাদের সাথে কথা বলার পর যখন রসুল তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আগ্রহ আর উদ্দীপনা দেখলেন তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন আনসারদের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলহিাস্লামকে রক্ষা করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত তার স্ত্রী ও সন্তানদের প্রতি সবচাইতে বেশি মায়া অনুভব করে তাদের জন্য নিজের দিতে রাজি থাকে তাই মদিনার আনসাররা বলেছিলেন আমরা রক্ষা করব যেভাবে নিজেদের স্ত্রী সন্তানকে রক্ষা করি তারা রসুল্লার জন্য সর্বাত্মক যুদ্ধে যেতে দৃঢ় ছিলেন এতো গেল মদিনার আনসারদের কথা কিন্তু যারা মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন তারা আসলে হিজরত করতে কতটুকু প্রস্তুত ছিলেন আমাদের সময়ে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 নিজ গোত্রের মানুষ হলো আপন আর অন্য গোত্রের মানুষ হল পর এভাবেই তারা বিষয়টাকে দেখত তখনকার সময় মানুষ নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রে যেতে চাইত না এমনকি বিয়েসাদী নিজ গোত্রের মধ্যেই হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি ব্যবসা বা পড়াশোনার ভিসা নিয়ে যাওয়ার চল তখন ছিল না নতুন কোনো জায়গা যাওয়ার অর্থ হচ্ছে একটা অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা তাই সাহাবিদের হিজরত কোন আনন্দ ভ্রমণ বা হলিডে টু ছিল না নিজেদের এতদিনের পরিচিত দেশ পরিচিত মানুষদের চিরতর ছেড়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার সাহাবিদের কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে যেতে হয়েছে তা আমরা কখনোই উপলব্ধি করতে পারব না আল্লাহ আল্লাহতলা মক্কার মুসলিমদের মন থেকে এই ভয়কে সরিয়ে দিতে তাদের হৃদয়কে স্বস্তি দিতে মনে করে দিলেন সমগ্র দুনিয়া আল্লাহর আল্লাহ বলেন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 শুধুমাত্র আল্লাহ তালা দিনের জন্য হিজরত কর ও জিহাদ করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো। উম্মার প্রাথমিক যুগের প্রখ্যাত আলিম আতা বলেন যদি তোমাকে কোন পাপের দিকে আহ্বান করা হয় তাহলে তুমি পালিয়ে যেও এই সুরাটির পর সুরাক কাহাফ নাজিল হয়েছিল সুরাকে আল্লাহ তালা কিছু যুবকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদের দিনকে রক্ষা করার জন্য ইমানকে বাঁচানোর জন্য নিজেদের ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এই গল্পটি ছিল সাহাবেদের জন্য একটা বড় উপলব্ধি তারা বুঝতে পেরেছিলেন যে নিজের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সম্পদ এই রক্ষা করার জন্য নিজের পরিবার আর দেশকে যদি ত্যাগ করতে হয় এরপর সুরআ না হলে হিজরতের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হবার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আখিরাদের প্রতিদান তো বিশাল যদি তারা জানত সুর আন্নাহল আয়াত একচল্লিশ যারা আল্লাহতাল্লাহার জন্য হিজরত করে এবং নিবেদিত হয় তাদেরকে আল্লা সিহামতালা এই দুনিয়ার বুকে উত্তম আবাস দেয়ার ওয়াদা করেছেন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 কিন্তু পরকালের পুরস্কার তো সর্বাধিক আর তাই ওমর আব্দুল খাতব রাদ আনহু খলিফা হওয়ার পর যখন মহাজিদা অথবা উপহার দিতেন তখন তিনি বলতেন এটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার কিন্তু আল্লাহ আল্লাহালা তোমাদের জন্য আখিরাতে এর চেয়েও অনেক বেশি বরাদ্দ করে রেখেছেন যখন কেউ আল্লাহ তালার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো প্রতিদান দিয়ে পুষিয়ে দেন সুম ইহরু যদর ইন্নকিম বাদি হ ফি যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগী হয়েছে অতপর জিহাদ করেছে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 তারা আল্লা তালা দিন প্রতিষ্ঠার সহায়তা অর্থাৎ দিয়েছেন এবং জয়ী করতে সাহায্য করেছেন তাদের ছোট্ট গৃহ তারা মুহাজিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন আনসাররা কিভাবে সাহায্য করেছিলেন সে বর্ণনায় আমরা একটু পরে আসছি তার আগে সুরা আনকুতের কিছু আয়াত নিয়ে আলোচনা করা যাক এই সুরার বেশ কিছু আয়াত আমাদের আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক তাই সুরান কাবুতের আয়াতের কিছু আয়াত সম্পর্কে জানব এবং কোরআনে চোখ দিয়ে হিজরতকে বোঝার চেষ্টা করব सूरा अनकूत मूलत मक्की जुगे शेष दिखर एक सूर शुरूते आल्ला असिबन्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 উত্তম পন্থা ছাড়া ধারীদের সাথে তর্ক বিতর্ক করোনা তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বল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 لَيْسَا <ترجمة> تَرْجَعُونَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ الْجَنَّةِ غُرَفًا ল বৌ হু মিন্ন ওরসন্তিল হো নিহ নিম জোলা অলীন সব আল বিহীম্য খু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 তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে অনুযায়ী তারা বলে আল্লাহ আমাদের পালন কর্তা উনচল্লিশ আল্লাহ যখন যুদ্ধের অনুমতি দান করেন ইসলামের ব্যাপারে আনসার কত্র রসুলের অনুসরণ করেন তারা সাহায্য করেন তারা রাসুলের অনুসারীদেরকেও সাহায্য করেন এবং অনেক মুসলমান আনসারদের নিকট আশ্রয় গ্রহণ করেন তখন রসুল্লাহ আলহিম তার কম এ সঙ্গী সাথী এবং মক্কায় বসবাসরত মুসলমানদেরকে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 আমরা সেই বর্ণনাটি শুনবুল আইসারদ আনহার বর্ণনা মূল বর্ণনাটি বেশ দীর্ঘ সেটি আছে তাবাকাত গ্রন্থে আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি আইসারদ আনহা বলেন মদিনার সত্তর জন প্রতিনিধি যখন আঁকা বা মদিনায় ফেরত গেল তখন রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম খুবই খুশি হলেন কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন দিয়েছেন এমন কিছু মানুষ যারা যুদ্ধ করতে জানে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 একে অপরকে স্বস্তি দিত এবং গোপনে হিজরতের উদ্দেশ্যে মুসলিম সর্বপ্রথম মদিনা হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামাহ এরপর আমির এবং আহ আর তার স্ত্রী লাইলা লাইলা হল মদিনার প্রথম মোহাজিরা অর্থাৎ প্রথম মুহাজির নারী এরপর একটি একটি করে দল মদিনার উদ্দেশ্যে হিজরত করল মদিনায় যখন তারা বৌছলেন তারা গিয়ে উঠলেন আনসারদের বাসায় আনসাররা তাদের আশ্রয় দিলেন সহযোগিতা করলেন স্বস্তি দিলেন ওদিকে মুসলিমদের হিজরতের খবর পেয়ে কুরাইশরা খুব খেপে যায় তাই মোদিনার কিছু আনসার মুসলিম মক্কা চলে আসেন যেন তারা সাহাবিদের নিরাপদে মদিনায় নিয়ে আসতে পারেন তারা হলেন আনসারদের মধ্যে মুহাজির এবং তারা হলেন জাকোয়ান ইবিন আব্দ কাইস উকবা ইবিন ওয়াহাব আল আব্বাস ইবিন ওবাদা এবং জিয়াদ ইবিন লুবাইদ তাদের সহযোগিতায় প্রায় সব মুসলিম মোদিনায় হিজরত করল বাকি থাকলে কেবল আল্লাহ সুলসাদুল্লাহ আলহিম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 পরিবারের লোকজন আমার দিকে তেরে এসে বলল আমরা তোমাকে তোমার স্বামীর সাথে যেতে দেব না এ কথা বলে আমাকে আমার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় ইতিমধ্যে বনু আসাদ অর্থাৎ আবু সালাম পরিবার এসে বলল তারা বলল আমরা তোমার সন্তানকে তোমার সাথে যেতে দেব না এ কথা বলে তারা শিশুটিকে ছিনিয়ে নিল এর ফলে আবু সালামা আর উম্মেসালামা তো আলাদা হলেনি তাদের সন্তানকেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হলো।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 অথচ স্বামী সন্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবশেষে বনমহিরার এক লোক তিনি ছিলেন উম্মে সালামার চাচা তার মনে কিছুটা দয়া হলো। ভাতিজির অসহায় অবস্থা দেখে তার পরিবারকে বললেন এই অসহায় মেয়েটার জন্য তোমাদের কি কোন দয়ামায় হয় না তাকে তোমরা ছেড়ে দাও সে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাক উম্মেদালামের পরিবার রাজি হল উম্মে সালামাকে বলল ঠিক আছে তুমি চাইলে মদিনা যেতে পারো তার শ্বশুরবাড়ির লোকেরা এই খবর শুনে তারাও নরম হল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 ইসলামের জন্য আবু সাল্লামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা আর কোন পরিবারকে করতে হয়েছে বলে আমার জানানি আর উসমান এ বিন ভত্র মানুষ আমি কখনো সঙ্গী হিসেবে পাইনি তিনি উসমান এ তালহার আচরণে মুগ্ধ হয়েছিলেন কেন না তখন মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের শত্রুতা ছিল আর সেরকম একটি পরিস্থিতিতে তিনি নিজ থেকে এসে উমে সালামাকে সাহায্য করেছেন তার সাথে পুরোটা পথ পাড়ি দিয়েছিলেন তাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং অনেক সম্মান করেছিলেন তাই উম্মা সাল্লাম রাজিয়াল আলহা তার এই আচরণের অনেক প্রশংসা করেন উসমানবর্তীতে ইসলাম গ্রহণ করেন পরিবারের বেশিরভাগ সদস্য মুসলিমদের হাতে নিহত হয়েছিল কিন্তু তার পরেও তিনি আমর ইবনুল আসর আনহুর এই দুইজনের সমসামিক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কাইবা শরীফের চাবি উসমান এবেন তালহার পরিবার বনু আব্দারের কাছেই থাকত রসুল্লাহ আলিয়া সাল্লামের মক্কা বিজয়ের পরেও তাদের এই দায়িত্ব পালনের সুযোগ দেন মক্কার চাবি তাদের কাছেই রাখেন এখন পর্যন্ত সেই নিয়ম বহাল আছে আমরা এই ঘটনা থেকে দেখছি কোরআষরা কতটা নিচে নেমেছিল একটি পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন করে ফেলাটা কতটা অমানবিক একটা ব্যাপার এবং সেটাই তারা করেছিল আবু সাল্লামার চোখের সামনে তারা স্ত্রী সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তারা এর মাধ্যমে চাচ্ছিল আবু সাল্লামার হিজরত বন্ধ করতে কিন্তু আবু সাল্লামা তাদের দমে যাননি আর এটাই হচ্ছে এই মান অন্যদিকে একজন মা হিসেবে ওম্মে সালামার জন্য অবস্থা ছিল সব চাইতে করুণ কিন্তু তিনি আশা হারাননি অবশেষে আল্লাহ তাকে তার পরিবার সাথে মিলিত করেছেন এবং আজকের যুগেও এমনটা হয় পশ্চিমা কিছু দেশে মৌলবাদ ও চরমপন্থার চর্চা হয় এমন অভিযোগ তুলে মুসলিম পরিবার থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে আল্লাতালা এই পরিবারগুলোর জন্য সহজ করে দিন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 মোদিনায় যাত্রা শুরু করে দিবে। সারিফ হচ্ছে মক্কার বাইরে একটি জায়গা ওমার ও আয়াস সেখানে ভোরে পৌঁছে গেলেন কিন্তু হিসাব এবং আজকে দেখা গেল না তাই অমার আর আয়াস দুজন মিলেই যাত্রা শুরু করে মোদিনায় পৌঁছে গেলেন আবুজাল ছিল আয়াস এবং রাবিয়ার সৎ ভাই সে তার ভাই হারিসকে নিয়ে মদিনায় চলে গেল আয়াসকে ফিরে আনতে তার আয়াসকে পরিচিত করল তোমার মা প্রতিজ্ঞা করেছে তোমাকে না দেখা পর্যন্ত তিনি তার মাথার চুল আচরাবেন না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 যেতেই যদি হয় অন্তত আমার উঠনিটি সাথে করে নিয়ে যাও এটা খুব শক্তিশালী আর দ্রুত দৌড়াতে পারে পথে মধ্যে যদি কিছু সন্দেহজনক দেখো। তাহলে চোখ বন্ধ করে সোজা উট নিয়ে পালিয়ে যাবে এরপর আইয়া সবেন রাবিয়া আবুজাহেল এবং হ্যারিসবেন হিসাম মক্কার উদ্দেশ্যে রওনা হলো। প্রত্যেকেই নিজের উটের উপর বসে চলেছে পথে মধ্যে আবু জাহেল তার উটের ব্যাপারে অভিযোগ করা শুরু করে কি অদ্ভুত উঠরে বাবা এত ধীরে চলে এত মহা ঝামেলা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 উমারু বলেন আমরা মুসলিমরা নিজেদের মধ্যে বলা বলে করতাম যে যে ব্যক্তি পেছনে পড়ে রয়েছে অর্থাৎ হিজরত করেনি এবং শত্রুদের ধোকায় পড়েছে আল্লাহ তাদের তবুল করবেন না যারা হিজরত করতে পারেনি তারাও ভাবত তারা ক্ষমা পাবার বুঝি আর কোন আশা নেই রসুল্লা সাল্লু আলী হাসাল্লাম মদিনা হিজরত করার আগ পর্যন্ত তারা এমনই ধারণা রাখতেন রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম মদিনা আগমন করলে আল্লাহ তালা আয়াত নাজিল করেন ফুআ ফুসিহিম লন তুমি রহমছিল ইফির বজমিয়া ইহু অলফর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 চৌ আহসনম উ জিল ইল কুম মেরু অবিকুম মিং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 আর আবুজাহাল ছিল কট্টর মুশ্রিক আর আইয়াস ছিলেন একজন মুসলিম তবে সহজ সরল ধরনের যিনি সূক্ষ্ম ধোকাগুলো ধরতে পারছিলেন না আবুজাহাল জানত আইয়াসের ব্যক্তিত্ব কেমন তাই সে সেভাবেই চাল চালছিল সে আইয়াসকে হুমকি দেয়নি ধোকা দিয়েছে আইয়াসকে নিয়ে ওমার আর আবুজাহের মধ্যে একটা কৌশলগত যুদ্ধ হচ্ছিল যেমন ওমার হিজরতের একটা চমৎকার পরিকল্পনা এটেছিলেন সেটাকে কাউন্টার দিতে আবুজাহেল মদিনায় চলে আসলো। আর আয়াসের মাকে নিয়ে গল্প ফেদে বসল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 আল্লাহ রসুল সাল্লাস বন্দী মুসলিমদের জন্য দোয়া করতেন নাম ধরে তাদের জন্য দোয়া করতেন বলতেন হে আল্লাহ আয়াস আবু রাবিয়া বাঁচাও হে আল্লাহ সালাম হিসামকে বাঁচাও হে আল্লাহ আল ওয়ালিদিন আল ওয়ালিদকে বাঁচাও হে আল্লাহ সেই সব মোমিনদের রক্ষা করো যারা দুর্বল হে আল্লাহ কুরাইসের শাস্তি দাও তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো যেমনটা ইউসুফ আলাহিসাল্লামের সময় হয়েছিল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 তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কাফেরদের ব্যাপারে সাবধান থাকা জরুরি তাদের ব্যাপারে এতটুকু অসতর্ক হওয়া যাবে না আইয়াসভিন রাবি আবু জাহেল বিশ্বাস করে ভুল করেছিলেন একজন মুমিন শত্রুদের মিষ্টি কথায় প্রলব্ধ হবে না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 এবং আনসাররা মহাজিরদের কোন রিফিউজি ক্যাম্প বা উৎপাস্ত শিবিরে ছাউনি বানিয়ে থাকতে দেননি তারা মোহাজিদেরকে একেবারে নিজেদের বাসায় এনে রেখেছেন নিজেদের পরিবারের সদস্য হিসেবে ভাই হিসেবে দেখাশোনা করেছেন এরকম ঘটনা নজির ইতিহাসে নেই পুরোপুরি ভিন্ন করতে থেকে আগত মাইগ্রেন মানুষগুলো নতুন একটি সমাজের সাথে এভাবে ইনটিগ্রেট হয়েছেন শুধুমাত্র একই আদর্শিক বিশ্বাস ধারণ করার কারণে সেটা হচ্ছে ইসলাম এটা একটা বিস্ময়কর ব্যাপার আরো অবাক করার বিষয় হল মহাজিররা বেশ দীর্ঘ সময় ধরে আনসারদের বাসাবাড়িতে ছিলেন তাদের নিজেদের সম্পদের মালিকানা লাভ করতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে এই সময়টায় আমরা আনসার আর মহাজিবদের মধ্যে ঝগড়াঝাটির দেখি না। আমাদের সময় দেখি? একই বাসায় স্ত্রী ও শাশুড়ির মধ্যে কোন্দল খুবই কমন একটা ঘটনা অথচ মদিনায় দুটি ভিন্ন সমাজ একসাথে থেকেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই উদারতা মহানুভবতা স্যাক্রিফাইস শেয়ারিং এর সেরা দৃষ্টান্ত হলো মদিনা সমাজ আনসাররা মোহাজির মোহাজিররাও আনসারদেরকে ব্রাদ আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসার সাহাবী মুবাসির ইবিন আব্দুল মনজিরের বাসায় তালহা বিবায়দুল্লাহ রাজ আনহু তার মা এবং সুয়াইব ব্রাদ আনহু ছিলেন হুবাই বিন ইসাফ র সাহা বিন জুরাই রাজ বাড়িতে সাহাযিন রাজি আনহুর বাড়িকে বলা হতো হাউস। কারণ সেখানে অবিবাহিত মুহাজিরা থাকতেন উবাইদ ইবন হারিস তার মা তুফাইদিন হারিস তুফাইদিন আমর আল হুসাইন বিন হারিস তারা সবাই থাকতেন আবদুল্লাহ এ বিন সালাম রাজ আনহুর বাসায় আজ জুবাই রবিনাল ও তার স্ত্রী আসমা বিন তে আবুবকর আবু সাবরা ও তার স্ত্রী ওম্মে কুসুম ছিলেন মনজির বিন মোহাম্মদের বাসায় আউস গুপ্তের নেতা সাউদিনের বাসায় থাকতেন মুসাই বিন অমায়ের ও তার স্ত্রী হামনা সাল আলী মেয়ে রুকাইয়া ও তার স্ত্রী উসমান রদ আনহু উঠেছিলেন আউস বিন সাবিত বাসায় এই সময়টায় মোদিনার দায়িত্বভার ছিল আঁকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত বারো জন নকিবের হাতে কারণ রসুলসালু আলী হাসলাম তখনও মোদিনা হিজরত করেননি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 এই সম্পর্কের নাম হলো মাওলা তো সালিম ছিলেন একজন মাওলা অর্থাৎ যিনি ইতোপূর্বে দাস ছিলেন এই ধরনের মাওলারা স্বাধীন হলে তাদের সামাজিক স্ট্যাটাস অন্যান্য স্বাধীন মানুষদের চাইতে কিছুটা কম থাকত কিন্তু সেই সমাজে এই স্ট্যাটাস মুখ্য ছিল না তাই সালিম একজন মাওলা হলেও তিনি মুসলিমদের সালাতে ইমামতি করতেন অথচ মোদিনায় তখন আরো অনেক আনসারি নেতা ছিল যাদের বংশমর্যাদা সালিম থেকে অনেক ভালো এবং উঁচুতে কিন্তু সেই সমাজে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 अबिसिनियाान शासथियोपिया मक्का मदीना हिजत कर इसलामी समाज प्रतिष्ठा कर और से उद्देश्य सफल मदिनार मुश्रिक एक बड़ अंश इसलम ग्रहण कर नेतृस्थान लोकर इ ग्रहण कर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 অন্যান্য প্রজেক্ট করুন ফেসবুক পেজ ডবসবুক ডট কমিয়া অথবা ইউটিউব চ্যানেলশ www.youtube.com ড্রব মিডিয়া জিরো